আবু হরাই আল্লাহ সূত্রে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন এক ব্যাবিচারিণীকে ক্ষমা করে দেয়া হয় সে একটি কুকুরের কাছ দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে রাবি বলেন পানির পিপাসা তাকে মুমূর্ষ করে দিয়েছিল তখন সেই নারী তার মোজা খুলে তার ওড়ার সঙ্গে বাঁধল অতপর সে কূপ হতে পানি তুলল এবং কুকুরটিকে পানি পান করাল এ কারণে তাকে ক্ষমা করে দেয়া হলো।